আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আমাদের ষষ্ঠ ইসলামিক অডিও সিরিজের পঞ্চম পর্ব আপনাদের স্বাগত তাহলে চলুন শুরু করা যাক পঞ্চম পর্ব চতুর্থ অধ্যায় সকাল সন্ধ্যা ও রাতের শেষাংশের অর্থ সকাল সন্ধ্যা ও রাতের শেষাংশে ভ্রমণ করো অর্থাৎ আল্লাহর ইবাদত করো এই হাদিসটির অর্থ রসুলসল্লাহ আলয় সালামের আরেকটি হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর প্রতি ভ্রমণ তথা ইবাদত করে সাহায্য প্রার্থনা করো সকাল সন্ধ্যা এবং রাতের শেষাংশে এর অর্থ হল এই তিনটি নির্দিষ্ট সীমারেখা হল আল্লাহর প্রতি পূর্ণ অনুগত্যের সাথে আমলের মাধ্যমে তার দিকে যাত্রা বা ইবাদত করার উপযুক্ত সময় এগুলো হলো রাতের শেষাংশ দিনের শুরুতে এবং দিনের শেষে মহান আল্লাহ তার বাণীতে এই সময়গুলো বিশেষভাবে উল্লেখ করেছেন এবং তোমরা প্রতিপালকের স্মরণ করো সকালে ও সন্ধ্যায় রাত্রির কিয়দাংশে তার প্রতি শীত দাবনত হও আর রাত্রি দীর্ঘ সময় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সুরা ইনসান আয়াত ২৫ থেকে ২৬। অন্যত্র আল্লাহ তাল্লাহ বলেন সুতরাং তারা যা বলে সে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করো এবং সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তোমার প্রতিপালকের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং রাত্রিকালে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং দিবসের প্রান্তসমূহে সমূহে যেন তুমি সন্তুষ্ট হতে পারো সুরাতহা আয়াত একশো তিরিশ অন্যত্র আল্লাহ তাল্লাহ বলেন অতএব তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে সুরাক আয়াত উনচল্লিশ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রির শেষাংশে এবং সালাতের পরেও কাহাফ আয়াত চল্লিশ সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন আল্লাহ তার কিতাবের বহু জায়গায় দিনের দুই শেষবাক্যে তাকে স্মরণ করার কথা উল্লেখ করেছেন যেমন হে মমিনগণ তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো সুরাহ আহাব এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করো সুরা আহজাব আয়াত নম্বর বিয়াল্লিশ আল্লাহ তাল্লাহ অনুত্র বললেন অতয়ব তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো সন্ধ্যায় সুরা গাফির আয়াত পঞ্চান্ন আল্লাহ তাল্লাহ আরও বলেন যারা তাদের প্রতিপালককে প্রাতে এবং সন্ধ্যায় তার সন্তুষ্টি আবার্তে ডাকে তাদেরকে তুমি বিতাড়িত করো না তাদের কর্মের জবাবদেহিতার দায়িত্ব তোমার নয় এবং তোমার কোনো কর্মের জবাবদেহিতার দায়িত্ব তোমার নয় যে তুমি তাদেরকে বিতাড়িত করবে করলে তুমি জালিনদের অন্তর্ভুক্ত হবে সুরা আন আম আয়াত বিয়াল্লিশ জাকারে আল্লাহাল্লামের জিকে সম্পর্কে তিনি বলেন অতবর্ষে কক্ষ হতে বের হয়ে তার সম্প্রদায়ের নিকট আসলো। এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে বলল সুরা মারিয়াম আয় এগারো আল্লাহতালা আরও বলেন সে বলল হে আমার প্রতিপালক আমাকে একটি নিদর্শন দাও তিনি বললেন তোমার নির্দেশন এই যে তিন দিন তুমি ইঙ্গিত ব্যতীত কথা বলতে পারবে না এবং তোমার প্রতিপালককে অধিক স্মরণ করবে এবং সন্ধ্যায় ও প্রবাতে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে সুরাহ আলে ইমরান আয় একচল্লিশ এই তিনটি সময় ছাড়া আরও আছে দুইটি সময় যেগুলো হলো দিনের শুরু এবং দিনের শেষ এই দুই সময়ে একজন ফরজ এবং নফল উভয় আমল করতে পারে ফরজ দুটি আমলের মধ্যে রয়েছে ফজর ও আসলের সালাত। এবং দৈনিক পাচবাক্ত সালাতের মাধ্যমে এই দুই সালাত সবচেয়ে উত্তম এই দুই সালাত আদায় করা হয় সবচেয়ে শান্ত সময় এবং যে এই দুই সালাত সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে এই দুটি সালাদকে বলা হয় মধ্যবর্তী সালাত নফল আমলের ক্ষেত্রে আল্লাহর জিকির করা যাবে ফজর সালাতের পর থেকে সূর্য উঠার আগ পর্যন্ত এবং আশার সালাতের পর থেকে সূর্য ডুবার পর্যন্ত এর শ্রেষ্ঠত্ব বিষয়ে বহু বর্ণনা রয়েছে একইভাবে সকালে ও বিকালে এবং ঘুমানোর সময় ও ঘুম থেকে ওঠার পর আল্লাহর জিকিরের শ্রেষ্ঠত্বের বিষয়ে বহু বর্ণনা রয়েছে ইভনি উমার বলেন যে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন হে আদম সন্তান আমাকে দিনের শুরুতে এক ঘণ্টা এবং দিনের শেষে এক ঘণ্টা ছড়ান করো এবং এই দুয়ের মাঝে সংগঠিত তোমার গুনাহ আমি ক্ষমা করে দিব বড় গুণা থেকে নিজেকে রক্ষা করো যার জন্যে তোমাকে অনুশোচনা করতে হবে সালাফেরা দিনের শুরুর চেয়ে দিনের শেষের উপর বেশি জোর দিতেন ইবনে আল মুবারক বলেন আমাদের কাছে এটা উপনীত হয়েছে যে দিনের শেষে একজন আল্লাহর জিকির করলে তাকে সারাদিনের জিকিরের সব দেওয়া হবে আবুল জালাদ বলেন আমাদের কাছে এটা উপনীত হয়েছে যে প্রতিদিন সন্ধ্যায় মহান আল্লাহ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং আদম সন্তানের আমল দেখেন একজন সালাফ স্বপ্নে দেখেন আবু জাফর আল কারি তাকে বলেছেন আবু হাজিম আল আহরাসকে কঠোর তপস্বী এবং অত্যন্ত সুস্পষ্ট ব্যক্তি বলল যে আল্লাহ ও তার ফেরস তারা সন্ধ্যায় তোমাদের জনসভা দেখেন এরা স্পষ্ট যে দিনের শেষে আবু হাকিম লোকেদের গল্প শোনাতেন একটি হাদিসে এসেছে ফজরে পরে আল্লাহর জিকির চারজন দাসমুক্তির চেয়ে বেশি প্রিয় এবং আসরের পরে আল্লাহর জিকির আটজন দাস মুক্তির চেয়ে বেশি উত্তম জুম দিনের শেষ দিনের শুরু থেকে উত্তম কারণ এটি এমন একটি ঘন্টা সময় ধারণ করে যখন দুয়া কবল হয় আরাফাহ দিনের শুরুর চেয়ে দিনের শেষের দিকে উত্তম কারণ দিনের শেষের সময়টা হল কেয়ামতের সময় সালাদদের মতে রাতের শুরু চেয়ে রাতের শেষ উত্তম এবং প্রমাণস্বরূপ তারা অবতরণে হাতিসটি দাখিল করেন এই সমস্ত তথ্যগুলো এমতকে শক্তিশালী করে যে আসর হচ্ছে মধ্যবর্তী সালাদ তৃতীয় সময়টি হচ্ছে দুলজাহ অর্থাৎ রাতের শেষের অংশ এখানে এর অর্থ হলো রাত্রের শেষে আমল করা যেটা হলো ক্ষমা চাওয়ার সময় মহান আল্লাহ বলেন এবং শেষ রাত্রে ক্ষমাপার্থী সুরাহ আলী ইমরান আয়াত সতেরো অন্যত্র বলেন রাত্রি শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করে সুরা জারিয়াত আয়াত আঠারো এই আয়াতগুলোতে যে সময় সম্পর্কে বলা হয়েছে তা হলো অবতরণের শেষ সময় যখন তারা কিছু চায় আল্লাহ তাদের অবাক পূরণ করেন এবং অনুত্তদের ক্ষমা মঞ্জুর করেন রাতের মধ্যভাগ সংরক্ষিত সেই সব প্রেমিকদের জন্যে যারা তাদের প্রিয় আল্লাহর সাথে অন্তরঙ্গ সময় কাটাতে চান এবং রাতের শেষভাগ সংরক্ষিত গুনাহাগাদের জন্য যারা তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন যে কেউ রাতের গভীরে প্রেমিকের মতো সংগ্রাম করতে অপারগ সে যেন অন্ততপক্ষে রাতের শেষভাগে অনুত্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়ান কিছু বিবরণী এসেছে যে রাতের শেষাংশে রাজ সিংহাসনও শিহরিত হয় তাউস বলেন রাতের শেষভাগে কেউ ঘুমিয়ে থাকতে পারে আমি এটা কল্পনাই করতে পারি না তিরমিজি একটি হাদিসে উল্লেখ করেছেন যে ভয় পায় সে রাতে ভ্রমণ করবে আর যে রাতে ভ্রমণ করবে সে তার গন্তব্যে পৌঁছবে। রাতের শেষভাগের যাত্রা দুনিয়া ও আখিরাতের যাত্রাকে সংক্ষিপ্ত করে দেয় মুসলিম হাদিস গ্রন্থে এরকম একটি হাদিস রয়েছে যখন তুমি যাত্রা করবে রাতের শেষভাগে যাত্রা করো কারণ রাতে দুনিয়া ছোট হয়ে আসে জ্ঞানীদের একজন বলেছেন রাত্রের যাত্রা করো ধৈর্য সহকারে সকালে ফিরে আসুক তোমার ধীরতা ভাদ্য সহকারে হই না দুর্বল হৃদয় ছেড়োনা বাসনা ক্রোধ ও হতাশার করতে পারলে সমাধান জানি আমি দেখা মিলবে সেই দিনের এই ধৈর্য হলো সত্যিকার সফলতা বল বাসনারতরে তরে যে করেছে সমর ধৈর্যকে সাথী করে এনেছে সফলতা সংগৃহীত আছে যে রাতে ঘুম থেকে উঠে আল আস্তার আলী ইবন আবু তালিবরাজি আল্লাহানুহের কাছে প্রবিষ্ট হলেন এবং তাকে সালাতরত অবস্থায় দেখতে পেলেন তিনি বললেন হে বিশ্ববাসীদের নেতা দিনে সিয়াম পালন রাতে সালাত আদায় এবং এই দুয়ের মাঝে কঠোর পরিশ্রম যখন তিনি তার সালাত শেষ করলেন তখন তিনি বললেন আখিরাতের যাত্রা দীর্ঘ এবং রাতের যাত্রার মধ্যে দিয়ে এই যাত্রা সংক্ষিপ্ত করা প্রয়োজন এটি হলো দুজা। হাবিবের স্ত্রী আবুয়া মোহাম্মদ আল ফারিসি তাকে রাতে জাগিয়ে তুলতেন এবং বলতেন হে হাবিব জেগে উঠো কারণ পথ দীর্ঘ এবং তোমার প্রস্তুতি খুবই নগণ্য সৎকর্মশীলদের কাফেলা আমাদেরকে রেখে এগিয়ে গিয়েছে এবং আমরা পিছনে পড়ে রয়েছি হে ঘুমন্ত আর কত থাকবে তুমি শুয়ে হে আমার প্রিয় জেগে উঠো প্রতিষ্ঠিত সময় এসেছে নিকটে রাতের অংশে করো তোমার প্রবুর ইবাদত ঘুম হতে না পাবে বিরাম না পাবে শান্তি রাত্রি যাপন করো যে গবের সুনিদ্রায় समरहन पोछा से सठिक गंतव्य